আমরা ধারাবাহিক আলোচনা শুনছি জামায় আলুমান হেকাম থেকে হাদিস সংকলন ইবন রাজাব আলহাম্বী রহমতুল্লাহ করেছেন আজকে আমরা যে হাদিসটি শুনব সেটা হচ্ছে тами মাদারি রাদিয়াল্লাহু আনহু পাকুনরাকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন আদিনু আন-নাসিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আদিনু আন-নাসিহা دین হচ্ছে নসিহা করা নসিহত করা وقلنا লিমান আমরা জিজ্ঞেস করলাম কাকে আল্লাহ তালার কিতাবের জন্য নসিহত করতে হবে ফলে আল মুসলিম মুসলমানদের ইমামদেরকে নেতাদেরকে নসিহত করতে হবে সর্বসাধারণ মুসলিম সবাইকে নসিহত করার জন্য দার যেখানে যখন সুযোগ হয়ে যায় কাজে লাগাতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই হাদিস এসেছে আদিনু আর না সিহা ছোট দুটো শব্দ কত বড় কথা সালফে আলহিন বলেছেন এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাদিস যার উপরে দিন ইসলামের অনেক কিছু নির্ভর করে দিনটাই হচ্ছে নসিহত করা পুরো দিন নির্ভর করে নসিহাতের উপরে যদি এই নসিহা না থাকে দিন উঠে গেল দিনের সকল কিছু নসিহাতের মধ্যে আছে তারপরে আসি নসিহাত শব্দের অর্থটা কি নসিহত শব্দের অর্থ হচ্ছে কল্যাণ কামনা করা অরিজিনালি নসিহাত মানে খাঁটি আল খালেস আরবরা বলে ইদান আসল তুমি যদি মধুকে খাটি খাঁটি করো কীভাবে এটাকে মধুর যে মৌচাক আছে সেখান থেকে এটাকে আলাদা করে একদম পিওর কর্তা আল্লা সাল্লা আই আখলাস্তাহু তুমি এই মধুটাকে একদম পিওর করে নিয়ে আসলা কোনো আর ময়লা আবর্জনা অথবা কোনো ভেজাল কিছু নেই খাওয়ালেস ভেরি পিওর খাটি। তো আর দিন ও আল্লা সিহা দিন হচ্ছে খাঁটিভাবে কিছু করে খাঁটিভাবে কি আমি যাকে করব। তার জন্য আমি একদম খাঁটি তার কল্যাণ কামনার ব্যাপারে আমি একদম হান্ড্রেড পার্ট খাঁটি তার সুবা শুভাকাঙ্ক্ষি এই জিনিসটা কি বোঝানোর জন্য আল্লা সিহা বলা হয় যে অন্য কোনো উদ্দেশ্য নয় একমাত্র তাকে ভালোবাসে তাকে মহব্বত করে তার কল্যাণ কামনা করে এতে হচ্ছে দিন তো আল্লা শব্দের অর্থ বাংলায় করতে গেলে কেউ কেউ কল্যাণ কামনা বলেছেন এটা একটা ভাবার্থে ভালোই হয়েছে আর দিন সিহা দিন হচ্ছে কল্যাণ কামনা করা তা আপনার আবার বলবেন যে আমরা যে ওয়াজ নসিহত করি সেটা কোন নসিহত আবার সেই নসিহত অর্থ হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা কল্যাণ কামনা করি বিধায় মানুষ যেন জাহান্নাম থেকে চলে আসে জাহ্নাতের দিকে চলে আসে এই আমল করার জন্য যে কথাগুলো বলা হয় যে বয়ানটা করা হয় সেটাকে না বলা হচ্ছে তো অরিজিনালি নসিহাত হচ্ছে কল্যাণ কামনা করা খাঁটি ভাবে খাঁটি দিলে আল্লাহ তালার জন্য লীল্লাহে আল্লাহ তালার জন্য নসিহাত কী হতে পারে আল্লাহ তালার জন্য নসিংহাতের অর্থ হচ্ছে মানুষ আল্লাহ তালার প্রতি যেভাবে ইমান আনা দরকার সেভাবেই ইমান আনবে খাঁটি ইমান আল্লাহ তালাকে মাবুদ হিসাবে গ্রহণ করে নেবে অন্তর থেকে তার এই সন্তুষ্টি বেরিয়ে আসবে এবং সে খুশি হয়ে যাবে আল্লাহ তালাকে মাহবুদ হিসাবে পেয়ে সে বলতে কোনো দ্বিধা সংকোচ করবে না রি তু বিল্লাহে রব্বা আমার রব আল্লাহকে মাবুদ পেয়ে তাকে মাবুদ হিসেবে গ্রহণ করতে তার প্রতি ইমান আনতে পেরে আমি অত্যন্ত খুশি এই জন্য এমনারা যাবার হামবালী রহমতুল্লাহ আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ তালার ব্যাপারে আমল করতে গিয়ে অনেক সময় আমরা ভয়ের চোটে আমল করি গুনার ভয় হয়ে যাবে নামাজ না পড়লে শাস্তি পেয়ে যাব। আল্লাহর ভয় রাখাও দরকার আছে কিন্তু আল খাউফু অল হব্বু অল মহাব্বাতু আল্লাহর ভয় এবং আল্লাহর মোহব্বত দুটোই দরকার আছে কিন্তু কোনটা বেশি দামি আল্লাহ তার মহাব্বতটা বেশি দামি তিনি এক্সাম্পল দিয়েছেন যে কারো যদি দুইজন গোলাম বা কৃতদাস থাকে একজন হচ্ছে খুব ভয় করে মনিবকে আর আরেকজন হচ্ছে মনীবকে খুবই মোহাব্বত করে অন্তর দিয়ে এই দুজনের মধ্যে কোনজন ভালো হবে তিনি এক্সাম্পল দিয়ে বললেন অবশ্যই যে গোলামটা যে কৃতদাসটা তার মনিকে মহাব্বত করে সে অবশ্যই অনেক ভালো হবে ওই গোলাম থেকে ওই কৃতদাস থেকে যে শুধুমাত্র ভয় করে কৃতদাসের কথা বাদ দেন এখন আমাদের সমাজে কৃতদাস নয় আমরা এক্সাম্পল নিই চাকরের কথা দুইটা চাকর আছে মনে করেন আপনার একটা চাকর আপনাকে খুব মহাব্বত করে আরেকটা চাকর কাদের ছেলে বা আপনাকে খুব ভয় করে তাহলে দুইটা আমাদের পার্থক্য হবে কিভাবে যে ভয় করে সে আপনাকে দেখলে খুব ভালো করে কাজ করবে এবং কিছু নষ্ট হয়ে গেলে আপনি মারধর করতে পারেন চাকরি চলে যেতে পারে ধমক দিবেন এই সমস্ত কারণে চেষ্টা করে যাতে ভুল না হয় কিন্তু যেখানে আপনাকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে আপনি দেখবেন না কোনো সময় আপনি অনুপস্থিত আছেন আপনার প্রসঙ্গে আলোচনা করলো কেউ তোমার মনিবটা কেমন তোমার মালিক কেমন তোমার বস কেমন তখন সে চান্স পেলে বলবেন না বেটা সাংঘাতিক বদমেজাজি একটু ভুল করা না দিয়ে আপনি দিয়ে থাপড় দেয় এই সে তো চান্স পেলে আপনার ক্ষতি করে ফেলবে এইভাবে আপনার প্রতি সিনসিয়ার নয় সে শুধু ভয় করে আপনাকে আর যে গোলামটা যে চাকরটা আপনাকে সম্মান করে আপনাকে খুব মহব্বত করে সে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আপনার হয়। আপনি উপস্থিত যখন তখনও সে কাজটা ভালো করে করবে যে যখন আপনি অনুপস্থিত যে কাজ আপনি দেখবেন না যেখানে আপনি নেই সেখানেও সে আপনার কল্যাণ কামনা করবে আর যে ভয় করে সে ওখানে কল্যাণ কামনা করবে না এটা দুষ্ট একদম টেরো রাইজ করে রাখে সন্তুষ্ট করে রাখে এখন কেউ যদি তার ক্ষতি করে ফেলে খুব খুশি লাগে মনের মধ্যে ভালো হিসেবে আরও ক্ষতি হোক আমি তো আর দায়ী হব না এরকম ভাব চলে আসবে আর যে ব্যক্তি মোহাম্বত করে কেউ যদি তার সামনে বলে এই তোমাদের মণিমটা তো ভালো না কে বলছে আপনার এই মাসাল্লাহ ওনার মানুষ হয় না তো আমি তো ওনার ঘরে থাকি আমি জানি আপনাকে ডিপেন্ড করবে কীভাবে এটার এক্সাম্পল দিয়ে তিনি বললেন যেই বান্ধা আল্লাহ তালাকে মহব্বত করে তার আমলটার মান অনেক উঁচু হবে যে কোনো রকমের শাস্তি হবে ভয় নামাজটা পড়ে ডিউটি পালন করছে আর যে আল্লাহকে ভয় করে নামাজের মধ্যে তার কি মজা নামাজের মধ্যে এত মজা লাগে রুকুতে গেলে মাথা উঠাতে চায় না সাজায় গেলে মাথা উঠাতে চায় না আত্মাহিতের মধ্যে থেকে ধোয়া পড়া শেষ করতে চায় না এত মজা লাগে এত মজা লাগে হালা বাতুল ইমান তার এসে গেছে সে কথা রসুলের মধ্যেই তো আমার সকল শান্তি চোখের শীতলতার সবকিছু রেখেছে। তিনি মহাব্বত করেছেন আল্লাহ তালাকে এই জন্য আমাদের ইমানটাকে আল্লাহ তালার মহাব্বতের পর্যায়ে নিয়ে দিতে হবে তাহলে হবে না শুধু তাই নয় এই মহব্বত অন্তরের মধ্যে এই জন্য প্রত্যেকটি শরীয়তের হুকুম পালন করতে প্রশান্ত দিলে মহব্বতের সাথে করি যখন জাকাত দেয় ও আল্লাহ আমার তো এক লাখ টাকা আছে হিসাব করে আড়াই হাজার দিয়ে দিতে হচ্ছে কমে গেলে এক লাখ থেকে এখন সাড়ে সাতানব্বই হাজারে নেমে আসছে মনটা খারাপ হয় না খুশি লাগে আল্লাহ তালা আমাকে এক লাখ টাকা দিয়েছিলেন এই জন্যই তো আমি আড়াই হাজার দিতে পারলাম আল্লাহ তালা যদি না দিতেন তো দিতেই পারতাম না এবং এই টাকা দেওয়ার কারণে কি সবাব আল্লাহ তালার কাছে পাবে সেই খুশিতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে জান্নান থেকে বাসতে পারবে এই যে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন খুশি লাগছে তার কাছে আল্লাহর হুকুম পালন করতে পারছেন যে এভাবে মহব্বত আল্লাহ তালার প্রতি খাঁটি মহব্বত্নহাতিল্লাহ আল্লাহ তালার ব্যাপারে তিনি বলেছেন তবহিদের ভিত্তিতে আবুদুল্লাহ কোন সেরেক হয়ে যায় না যেন সতর্ক থাকে কোন রিয়া না আসে সতর্ক থাকে আমি দান খয়রাত করলাম আমি বয়ান করলাম ওয়াজ করলাম লোকদের বাহু বা কুড়াবো দুনিয়া বে কিছু ফায়দা পকেটে ঢুকবে এটা নাকি না লিল্লাহ আল্লাহ আসতে করেছি আল্লাহ যদি কবুল করেন মানুষের যদি ফায়দা হয়ে যায় সবাইদের দিনদার হয়ে যায় আল্লাহ তাল্লা খুশি হয়ে যাবে আল্লাহর দিন ছড়িয়ে পড়ুক মানুষ আল্লাহর দিনকে গ্রহণ করুক আল্লাহ সি হাতিল্লা আল্লাহ তালার যখন কোনো মানুষ নাফন মানি করে সেটা তো আল্লাহ তালার নাফর মানি করছে মোমেনের দিলে কষ্ট আসে আহারে মানুষ এত নাফরমানি কেমনি করে আল্লাহ তালার কে না মানুষ মানুষ যখন অন্য কিছুর পূজা করে তার দিলে কষ্ট লাগে আহারে আল্লাহকে বাদ কেন অন্যকে পূজা করছে আল্লাহ তাল্লা সারা তো মাবুদ নাই আল্লাহকে বাদ দিয়ে কেন মানুষ আরেকজনের কাছে চাইতে গেছে কোনো মাজারে গিয়ে যখন চায় তখন তার কাছে খারাপ লাগে আহারে চাওয়ার মালিক তো আল্লাহ তালা আল্লাহ বলছেন আস্তা দেব হাজি আলতা কিছু চাইলে আল্লাহ তালার কাছে চাও সাহায্য প্রার্থনা করে কর। মাধ্যমে আল্লাহর কাছ থেকেই আসবে ইয়া কেন আবু ইয়া কেন কেন মানুষ অন্যের কাছে যাচ্ছে এটা তো দুলুম আল্লাহর প্রতি দুলুম করছে মানুষ কেন মানুষ আল্লাহ প্রতি দুলুম করে তার কাছে কষ্ট লাগে ইন্না সেরে আল্লাহ আদিম সেরে খুঁজছে বড় দুলুম আল্লাহ তো মাজুলুম হন না কিন্তু আসলে মানুষ জালিম হয়ে যায় আল্লাহকে জুলুম করা ক্ষমতা কার আছে কিন্তু আল্লাহ বুঝাতে চাচ্ছেন বড় অন্যায় করছো তুমি বড় অন্যায় তুমি নিতে জালিম হয়ে যাচ্ছ তোমাকে জালিমের শাস্তি পেতে হবে এগুলো দেখে তার কষ্ট লাগে এটা হচ্ছে আন্নসহল্লা আল্লাহ তারা যেন এভাবে নসিহত করতে হবে আল্লাহ তালার নসিহতের কারণে মানুষ আল্লাহর হুকুম ছাড়া তার কাছে কিছুই ভালো লাগবে না নিজে আল্লাহর হুকুম মানুক নিজের ছেলেমেয়েরা সবাই আল্লাহর হুকুম মানি হয়ে যাক আল্লাহর জন্য তার এত টান হয়ে যাবে আল্লাহর জন্য সে এত বেকারার হয়ে যাবে দুনিয়ার মানুষ আল্লাহ তাল্লার হুকুম মানুক সবাই তারাই তামান্না হয়ে যাবে কোনো জায়গায় গুণা হতে থাকলে তার কাছে কষ্ট অনুভূত হবে গুণা থেকে সে কিভাবে গুণাকে বন্ধ করা যায় তার ভিতরে চেতনা আসবে গুণা হতে থাকবে আর তার কোনো খবর নাই তাহলে সে আল্লাহকে কি মোহাব্বত করল এটা হচ্ছে আল্লা সিহাতুলিল্লাহ দর্শকমণ্ডলী আমরা এখন বিরতির দিকে যাব বিরতির পরে ইনশাআল্লাহ বাকি বিষয়গুলো আলোচনা অব্যাহত থাকবে আল্লাহ তালা আমাদের আপনাদেরকে তফিক দান করুন আপনারা অপেক্ষা করে থাকার জন্য খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত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 समग्र जीवन के सफल और सुंदर करारोन सोन्नाथ देखे सोन्ना प्रति मंगलवार रत साढ़े आठ टुन सम्प्रचार सकाल सारे पीट टी डाय Discussion, discussion, discussion, debate, debate, debate rebuttal, rebuttal, rebuttal, conclusion, conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhoon, Shammukh Shamore. Aaj raat no taay aap puno shampra chaar shakal shane Peace TV Banglaay. मजान पर्त पापे काफरा जाए जागुलसलिम प्रथम खंड এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ আমের গঠন যে ঘটনা অত্যন্ত ইমানীমদুল্লাহ বিন হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় বাংলায় দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে একটি হাজিস আলোচনা করছিলাম সিহা দিন হচ্ছে কল্যাণ কামনা করা কার জন্যে লে আল্লাহ তালার আল্লাহ আল্লাহতালার জন্য কল্যাণ কামনা কিভাবে করতে হয় সেটার আলোচনা আমরা শুনেছিলাম মানুষ যখন অন্য কিছুর পূজা করে তার দিলে কষ্ট লাগে হারে আল্লাহকে বাদ দিয়ে কেন অন্যকে পূজা করছে আল্লাহ তালা সারা কোনো মাবুদ নাই আল্লাহকে বাদ দিয়ে কেন মানুষ আরেকজনের কাছে চাইতে গেছে কোন মাদারে গিয়ে যখন চায় তখন তার কাছে খারাপ লাগে আহারে চাওয়ার মালিক তো আল্লাহ তালা আল্লাহ বলছেন সাহায্য প্রার্থনা করে আল্লাহর মাধ্যমেই সাহায্য প্রার্থনা কর। সাহায্য আল্লাহর কাছ থেকেই আসবে ইয়া কেন উদুয়া ইয়া কেন কেন মানুষ অন্যের কাছে যাচ্ছে এটা তো জুলুম আল্লাহর প্রতি দুলুম করছে মানুষ কেন মানুষ আল্লাহর প্রতি করে তার কাছে কষ্ট লাগে ইন্না সের কে আল্লাম শেরে খুঁজছে বড় জুলুম আল্লাহ না, কিন্তু আসলে মানুষ দালিম হয়ে যায় আল্লাহকে আছে কিন্তু আল্লাহ তালা বুঝাতে চাচ্ছেন বড় অন্যায় করছো তুমি বড় অন্যায় তুমি নিতে জালিমের শাস্তি পেতে হবে ওয়ালি রাসুলি আল্লাহ রাসুল সাল্লামের জন্য কল্যাণ কামনা করা আমি এবং আপনি কিভাবে রাসুল্লাহ সাল্লিশলামের জন্য কল্যাণ কামনা করতে পারি কিভাবে করতে পারি এক নম্বরে তার প্রতি ইমান আনা যেভাবে তিনি ইমান আনতে বলেছেন রেসালতকে যেভাবে গ্রহণ করতে বলেছেন শুধু তিনি একজন নবী তা নন আল্লাহ তালা ওনাকে সৈয়দুল আমিয়া আলমুর সালিম করেছেন সেটাকেও জানা সেটাকেও মানা আল্লাহ তাল নবীদের মধ্যে ওনাকে সর্বশ্রেষ্ঠ আসন দান করেছেন আল্লাহ তালা ওনাকে খা তাম না বিন করেছেন তারপরে কোন নবী আসবে না এটাকে ইয়কিন করা আল্লাহতালা তাকে অনেক দ্বারাজাত দিয়েছেন সেগুলোকে অন্তর থেকে গ্রহণ করা আল্লাহ তালা ওনাকে সুপারিশ করা তৌফিক দান করবেন যখন কেউ সুপারিশ করতে হিম্মত করবে না এ শানগুলো বুঝা। তাকে ভালোবাসা তোমাদের কেউ পাক্কা ইমাদদার হতে পারবে না পরিপক্ক ইমাদদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে সবচেয়ে প্রিয়তম হই তার পিতা মাতা ছেলে মেয়ে এমনকি তার নিজের থেকেও আমি তার কাছে বেশি মহব্বতের না হয়ে যায় এত মহব্বত আমার ব্যাপারে যদি না হয় তাহলে তার ইমান কমপ্লিট হবে না কতটুকু মহব্বত রসুল উল্লাহ সাল্লসলাম দিন আমাদের দিলের মধ্যে আছে সেটাকেও এটাও ওনার কল্যাণ কামনার অংশ এরপরে আসে আমলের মধ্যে রসুল উল্লাহ সাল্লা আলিসমের সুনতকে আবিষ্কার করা পড়তে থাকা জানতে থাকা শিখতে থাকা হাদিসগুলো পড়ে পড়ে পড়ে পড়ে তার সিনেতে পা কেমন ছিল কি তিনি প্র্যাকটিস করেছেন কিভাবে তিনি খেয়েছেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন কিভাবে নামাজ পড়েছেন সল্লুকামার এইতু নিউশাল্লি আমি যেভাবে নামাজ পড়ি পড়তে সেভাবে নামাজ পড়ো কীভাবে তিনি হাজ অমরা করেছেন হুদু আনিমান আছে কাকুম হুবহু ওনার মতো করার চেষ্টা করা তিনি যা কিছু বলেছেন মা তাকমুন হাকুম আনহু ফান তাহ তিনি যা কিছু নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো নিজের আমলে সুনতকে নিয়ে আসা অন্যদের মধ্যে সুন্নতকে প্রচার করে দেওয়া কেউ বাম হাতে খাচ্ছে নিষেধ করা কায়দা করে সুন্দর করে ভালো করে বুঝাই দিয়ে রসুল্লাহ সাল্লা সালাম বাম হাতে খেতে নিষেধ করেছেন শয়তানে খায় বাম হাতে ডান হাতে খান এভাবে করে মানুষ যখন মিস্টেক করে সুনতকে বর্জন করে তারক করে তখন সুননতকে প্রচার প্রসারে এগিয়ে আসা এবং এই সুন্নতির বিপরীত কাজ থেকে মানুষকে উদ্ধার করা এর জন্য মহাব্বত ফিল করা যখন মানুষ আমল করে কেউ যখন দাঁড়িয়ে রাখলো শুনতের আমল করলো তাকে দেখলে খুশি হয়ে গেলো মাসা আল্লাহ খুব ভালো করেছেন আল্লাহ আপনাকে তৌফিক দান আপনি দাঁড়িয়ে রাখা শুরু করে দিয়েছেন এইভাবে দিনের মহাব্বত থাকবে সূন্যতের মহাব্বত থাকবে ভালো করছে আগে পর্দা করেন এই মাসা আল্লাহ আল্লাহ তালা কবুল করুন আপনাকে তৌফিক দান করুন আপনি পর্দা করে দিয়েছেন রসুল্লাহ সাল্লা আলিয়া সালামের এই দিনকে যারা প্রচার প্রসারের জন্য চেষ্টা করে তাদেরকেও সহযোগিতা করা যারা সুনতকে ছড়িয়ে দেওয়ার জন্য কষ্ট করছেন দিনকে কায়েমের জন্য কষ্ট করছেন তাদেরকে সহযোগিতা করা আল্লাহ এবং তারা সুলকে মোহাম্মতের অংশ এরপরে তিন নম্বরে আসে বলে আই ইমাতিহিম মুসলমানদের যারা ইমাম হবে তাদেরকে নসেহা করা মুসলমানদের যারা লিডার হবে নেতা হবে তাদেরকে নিয়হা করা কল্যাণ কামনা করা মুসলমানদের নেতা যদি নামাজ না পড়ে তাকে নামাজ পড়ার জন্য বলা মুসলমানদের নেতারা যে মুসলমানদেরকে কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা না করে তাদেরকে পরিচালনা করার জন্য নসিহা করা আর যখন তারা এরকম ভালো কাজগুলো করে তখন তাদেরকে সহযোগিতা করা তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করা তাদের বিরুদ্ধে সমালোচনা জড়িত না হওয়া যে কাজ করলে দেশের উন্নতি হবে জাতির উন্নতি হবে লোকদের উন্নতি হবে সেই পরামর্শ তাদেরকে দেওয়া আর যে কাজ করলে ক্ষতি হবে সেগুলো তাদের কাছে এক্সপার্ট লোকেরা বিস্তারিত ব্যাখ্যা করে বলা বুঝিয়ে দেওয়া মুসলমানদের নেতাদের এটা হক পাওনা তাদের আন্ডারে যারা আছে তাদের পক্ষ থেকে আর তারা তখন কোনো ভালো কাজের নির্দেশ দেয় সেটাকে পালন করা কথা শোনা এটা তাদের হক এই হল তিন নম্বর মুসলমানদের নেতাদের ব্যাপারে চার নম্বর হচ্ছে বলে আম্মাতেহিম মুসলমানদের যারা সর্বসাধারণ মানুষ আছেন তাদের ব্যাপারে নসিহা করা সর্বসাধারণের নসিহা করার জন্য তাদের আমাদের একে অপরের উপরে হক রয়েছে আল্লাহ তালা বলেছেন ও তাও আসাবিল হাকতে ও তাও আল সবর মুসলমানরা সর্বসাধারণ একে অপরকে হকের দিকে আসার জন্য নসিহা করবে হক বুঝিয়ে দেবে হকের বয়ান করবে হকের বিপরীত বাতিল যেটা আছে সেটা তাদেরকে বলে সতর্ক করে দেবে আর তাদের মধ্যে একে অপরকে লেনদেন করতে গেলে একে অপরকে হকের দিকে ডাকতে গেলে যে কষ্ট আসে অসুবিধা আছে এটার মোকাবেলা সবর করার জন্য তা রুনা বিল মা আরুফ আতান হাউন কাজ করবে মুসলমানদের মধ্যে যখন দেখবে তারা গুনার মধ্যে লিপ্ত আছে তারা গুণা করতে গিয়ে যে আল্লাহর কাছে অপরাধী হয়ে যাচ্ছে এই কষ্ট দিলে চলে আসবে শুধু দুশ্মনী নয় যে কেন সে অন্যায় কাজ করে তার ব্যাপারে দুশ্মনী শুধু নয় অন্তরে তার ব্যাপারে মহব্বত আসে যাহা রে এই লোকটা তো জাহার নামে জ্বলবে তাকে কিভাবে জাহার নাম থেকে উদ্ধার করা যায় যখন আমরা বয়ান করবো আলোচনা করব। আমাদের উদ্দেশ্য থাকবে সে যেন দিনের দিকে চলে আসে সে যেন শূন্যতের দিকে চলে আসে সেজন্য আল্লাহ তালার কিতাবের দিকে চলে আসে এমন দরদ ভরা দিন নিয়ে বয়ান করতে হবে যদিও হক এবং বাতিলের যখন বিষয় আসে হককে খোলাশা করতে হবে বাতিলকে খোলাসা করতে হবে রাতে মানুষ হক চিনতে পারে আর বাতিল যেন মানুষ চিনে সেখান থেকে সরে আসতে পারে প্রকৃত মোমেন প্রকৃত মুসলিমের শান্তি হবে মানুষ যখন দিনের দিকে চলে আসবে যে এইভাবে দিনের আমল করতে দেখলে মানুষের কাছে সুন্দর লাগবে যে মানুষগুলো আল্লামুখী হয়ে যাচ্ছে এটা হচ্ছে মানুষের জন্য কল্যাণ কামনা করা আমাতেহীন কাজে যখন মু হতে থাকে মানুষ মুনকারে ডুবে থাকে একজন মোমিনের দিলে কষ্ট আসে তাকে উদ্ধার করার জন্য কি করতে হবে তাকে বোঝাতে হবে নরমে গরমে ব্যক্তিগতভাবে অন্য তরিকা আরেজনকে ধরে তাকে গাইড করতে হবে সকল তরিকা অ্যাপ্লাই করে আর তাদের মধ্যে যাদের এলিম নাই তাদেরকে এলিম শেখায় কোরআন পড়তে জানে না তাকে কোরআন শেখায় আসেন আপনাকে কোরআন শিখাবো আসেন মাসালা জানে না তাকে মাসালা শিখিয়ে দেয় তাকে তো আলিম দেয় এই হক একজন মুসলমানের রয়েছে আমার পাশে যদি প্রতিবেশী থাকে আশেপাশে আমার নিজস্ব লোকজন যদি থাকে তাদের এলেম যদি না থাকে এলেম শেখানো আমার দায়িত্ব হয়ে পড়ে অন্য হাদিসের সাহাবিদের পক্ষ থেকে আসার বর্ণিত আছে কোন কোনো সাহাবি বলেছেন যে তুমি যখন এলেম চর্চা করো এলেম শেখাও তুমি যদি তোমার আত্মীয় স্বজন যারা ঘনিষ্ঠ আছে এলেমের কমতি আছে তাদেরকে এলেম শেখাও তাহলে তুমি তাদের কারাবাতের দায়িত্ব পালন করলে অর্থাৎ আত্মীয় তার হক আদায় করলে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যদি এলিম না শিখে থাকে তাদের মধ্যে যিনি আলেম আছেন তাদেরকে এলেম শেখানো তার দায়িত্ব হয়ে পড়ে এবং এটা তিনি তাদের আত্মীয়তার হক আদায় করে ফেলেন মুসলমানদের জন্য অকল্যাণ কামনা করা যাবে না একজন লোক আপনার কাছে পরামর্শ চেয়েছে তাকে ভালো পরামর্শ দিতে হবে অনেক হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন এদ ইস্তান সাহাকা তোমার কাছে যদি কোনো নসিহত চায় কোনো মুসলিম ভাই তার হক আছে তুমি তাকে ভালো পরামর্শ দেওয়া এটা তার হক আপনার কাছে এটা হচ্ছে দিন এটা আমরা না করলে আমাদের দিন থাকবে না দিনের দাবি খোলস হয়ে যাবে কাজেই যেই ব্যক্তির সঙ্গে আপনার কোনো বিষয় নিয়ে মনোমালন্য হয়েছে তার অকল্যাণ কামনা করলে আর দিন ওয়ার নিহার আমল হল না আর দিন ওয়ার নিহার আমল হল না দর্শক মণ্ডলী আমরা আদেশ শুনছিলাম আিন ওয়ার নিহা আল্লাহর জন্য আল্লাহ কিতাবের জন্য আল্লাহর রসুলের জন্য মুসলমানদের যারা দায়িত্বশীল নেতৃত্বে পর্যায়ে আসে তাদের জন্যে সর্বসাধারণ মুসলমানের জন্য সবার জন্য কল্যাণ কামনা করতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সবার জন্য কল্যাণ কামনা করার তৌফিক দান করুন আজকের আলোচনা আমাদের এখানে সমাপ্ত হচ্ছে আপনাদের সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য আল্লাহ তালাখায় দান করুন ও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত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 अनुग्रह अंतरे अल्लाह भीति सृष्टिकारी हादिस समूह कल रगारोटा पुन सम्प्रचार सकाल दस टेलेश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 জাহাঙ্গীর